শ্রোতা আগেকার সামনে উপস্থিত হয়েছি হ্যাঁ এরপর যে যা বলবো সেটা হচ্ছে কোনটা সালামের আগের পরে এবং শাহসিদ্দের ধরন কি হ্যাঁ সেটা আলোচনা প্রথমে আমরা জায়গা নিয়ে আলোচনা করব। হ্যাঁ আমরা ইতিপূর্বে যে হাদিস গুলা আপনাদেরকে শুনিয়েছি ব্যাপারে হ্যাঁ আর কিছু হাদিস রয়েছে যেটা সালামের পরে সেজা দেওয়ার ব্যাপারে এই কারণে কিছু কিছু বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ বলেছেন যে একজন মুসল্লি এই ব্যাপারে স্বাধীন সে চাইলে সালামের আগে সেজা দিবে অথবা পরে সেজা দিবে কারণ দুইভাবেই হাদিস এসেছে তাহলে কোনো ব্যক্তি যদি সালাম আগে দেয় সব ভুলের জন্য অথবা সালামের পর ঠিক হয়ে যাবে অসুবিধা নেই এবং সেটা হচ্ছে সালামের আগে দেওয়া সুতরাং সেটা করা যেতে পারে এটা হচ্ছে একটা সিস্টেম আর যেভাবে হাতের যে ভুলের জন্য আপনার যেভাবে হাতের বর্ণিত হয়েছে সেভাবে যদি আমরা করতে পারি আর জন্য যদি নির সালামের আগে সেদ্ধা দিয়েছেন হম এরকম ভাবে যদি যে দিকে মন যায় সেই উপর ভিত্তি করেন তাহলে সালামের পরে সেদ্ধা দিয়েছেন এইভাবে যদি আমরা ব্যাপারগুলো খেয়াল রাখি তাইলে ব্যাপারটা চমৎকার হয় কিন্তু যদি সেভাবে খেয়াল রাখতে না পারি তাকবির বলবো সজদা থেকে উঠার সময় তাজবীর বলবো হ্যাঁ আপনার তাকবীর বলবো তারপরে আমরা সালাম ফিরিয়ে দিব কেউ কেউ এটাও বলেছেন যে যদি সালামের পরে সেজা দেওয়া হয় তাহলে সে আবার তার পড়ে নেবে 3 उल्लेख कर फुल्ड तीन खीटान सूतरा से जरा विशेषकर तेरा